আলহামদুলিল্লাহ এটা বুঝতে হইলে ফতোয়া বুঝতে হবে আপনার फतोवा की जिनिस फतवा फतवा दीजन मुक्तर मध्य कई गुणवा संक्रांत ज्ञान दरकार फतोआर एक बैशिष्य हल फतोआ बेताइर जमान जुगे फतोआर परिवर्तन এটা পতোয়ার একটা গুরুত্বপূর্ণ নীতিমালা সময়ের পরিবর্তনে পতবার পরিবর্তন স্থানের পরিবর্তনে পতোয়ার পরিবর্তন এই দুটো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নীতিমালা সময়ের পরিবর্তনে যুগের পরিবর্তনে পতোয়া পরিবর্তন হবে এক সময় এই উপমহাদেশে ওলামাইকেরাম পতোয়া দিয়েছিলেন ইংরেজি শিক্ষা করা হারা দেন নাই কেন দিছেন তখন মুসলিমদের সামনে ইংরেজি এমন কোন বইপত্র ছিল না যে বইপত্র পড়ে মুসলিমরা ইংরেজি শিখবে পাশাপাশি তাওহিদের উপরে টিকে থাকবে ইংরেজি বই মানে সেখানে খ্রিস্টানদের উপরই বিষয়গুলো সিরকি বিষয়গুলো ওই বইতে ভর্তি ছিল একজন মুসলিম ইংরেজি শিখতে গেলে সে কাতার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কেন ওই যেই সবকটা ছিল যেই কারণটা ছিল সে কারণটা দূরীভূত হয়ে গেছে এখন ইংরেজি এত বই আছে যে বইয়ের কারণে এখন আর কেউ ইংরেজি শিখতে গিয়ে কাপের হওয়ার সম্ভাবনা নাই মসিক হওয়ার সম্ভাবনা নাই তাহলে ভারতের কোন কোন অঞ্চলে ওলামের পতোয়া হইল মুসলিম মহিলারা শাড়ি পরা হারাম সেখানে রাস্তায় দুজন মহিলা হেঁটে যাচ্ছে শাড়ি পরা দেখলে মানুষ বুঝে ও হিন্দু মহিলা আর জামা কাপড় মানে এলাকার অবস্থাটা এমন যে এখানে শাড়ি জামা দ্বারা মুসলিমের হিন্দু নির্ধারণ করা হয় শাড়ি পরলে মানুষ বুঝে যে হিন্দু মহিলা ওখানে হলাম এখানে আমার ফটো এখানে মুসলিম মহিলাদের জন্য শাড়ি পরা হারাম কিন্তু ওই পতোয়া বাংলাদেশে কার্যকর হবে না বাংলাদেশের সারি বললে মানুষ হিন্দু মনে করে না তাহলে পতোয়ার পরিবর্তন হয়েছে না পাশাপাশি দুই দেশ এক জায়গায় পতোয়া একটা আর এক জায়গায় আর একটা স্থানের পরিবর্তনের কারণে এরকম শত শত মশালা আছে তো এখানে বলছেন যে আগে বলতো মিডিয়া হারাম এখন বলে হালাল মিডিয়া বলতে মিডিয়া কখনো হারাম না এটা যুগ যুগে কেউ পতোয়া দেন নাই হারাম নতুন একটা জিনিস যখন আসে তখন এটা সম্পর্কে জ্ঞান অর্জন করতে বুঝতে অনেক সময় লাগে এটা আসলে কি প্রথম যখন এরকম ভিডিও চালু হয়েছে ছবি তোলা চালু হয়েছে তখন তো আমরা অনেকেই বুঝতে পারিনি যে এটা কি জিনিস এটা দিয়ে কি করে এটা যখন ব্যাপক প্রচার প্রচার হয়েছে এখন আমাদের বুঝে এসছে যেমন করা যায় খারাপ কাজ করা যায় এটা বালো কাজে ব্যবহার করা প্রথম দিকে মাইকে আজান দিত না আমাদের দেশে মাইক যখন প্রথম আসে কয় না না না মায়কে আজান দেওয়া না কারণ কি মাইকে কেন আজান দেওয়া যাবে না মায়ের দিকে আনবাজনা হয় যে মাইকে আনবাজ না ব্যবহার করে আবার এই মাইক দিয়ে আজান দিবে এটা কেমন হয় তখন অনেক মসজিদে অনেক জায়গায় কিন্তু না এখন বাংলাদেশের সব মসজিদে তো ঠিক এরকম ভিডিওটা দিয়ে খারাপ জিনিসও করা যায় আবার এটার মাধ্যমে দিনের প্রচার প্রসারও করা যায় আপনার দাওয়ার কাজ করা যায় তাবলিগের কাজ করা যায় এজন্য আজকে পৃথিবীতে এমন কোন আপনার এমন কোন মানে মুসলিমদের মধ্যে যত বিভক্তি আছে এমন কোন গ্রুপ নাই যারা বলেন যে ভিডিও হারাম। অর্থাৎ সবাই ঐক্য এখন এটা হালাল বৈধ এমনকি দেখবেন বাংলাদেশে যত তরিকার যত পদ্ধতির যত আলেম আছে সবার ভিডিও আছে অনলাইনে নাই এরকম কারো দেখছেন সব ওলামাইকেরাম না কারণ এবং এটা নিয়ে অনেক কনফারেন্স হয়েছে পৃথিবীতে ভারতে বিশেষ করে আরব বিশ্বে অনেক আগ থেকে ওলামাইকেরাম এটা জায়জ দিনই উদ্দেশ্যে দাওয়াত ততাবলীগের উদ্দেশ্যে ব্যবহার করা উদ্দেশ্যে দাওয়াততাবলীগের উদ্দেশ্যে এটা যায় সুফিবাদ কি ব্যাখ্যা করেন সুফিবাদ এটা ব্যাখ্যা করার সময় নেই ব্যাখ্যা করতে হলে এটার উপরে একটা ক্লাস লাগবে আর আগামী অক্টোবরের তিন তারিখ তেসরা অক্টোবর বৃহস্পতিবার নদা সরকার বাড়ি মসজিদে কি এটার উৎপত্তি কি এটার ক্রমবিকাশ কিভাবে হয়েছে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে এটা লাইভেও থাকবে আপনারা যারা সরাসরি যাইতে পারেন সরাসরি যাওয়ার চেষ্টা করবেন অথবা অনলাইনে শোনার চেষ্টা করবেন সেটা হলো সিয়া ফেতনা সিয়া ফেরখাটা প্রথমেই আপনার তৈরি হয় অর্থাৎ নবী সাল্লাহসাল্লামের যুগে ছিল কিন্তু ভিতরে ভিতর ছিল এটা প্রকাশ পায়নি নবী সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরে একেবারে বাহ্যিকভাবে চলে আসে এরা অনেকগুলো ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছে এরা আহলেবাহন করেছে তারপরে খোলা বাইরা আসেন তিনজন খলিফাকে তারা লানত করে তারা কাফের মনে করে আরো অসংখ্য তাদের বিকৃত আকিদা বিচ্ছুত আকিদা রয়েছে যেগুলোর কারণে মূলত আসলে তারা মুসলিমের মধ্যেই পড়ে না কিন্তু আহ্ন জামাতের একটা নীতিমালা হইল কেউ যদি মুসলিম নিজেকে দাবি করে তাকে আমরা মুসলিম থেকে ঠেলে বাইর করে দিই না কেউ যদি বলে তো আমি মুসলিম কিন্তু তার সব কাজ কুপরি এখন একটা লোক কইতেছে আমি মুসলিম তে হেরা আমি জোর করে বাইর করে দেওয়ার দরকারটা মুসলমানের সংখ্যা একটা গণান্তি বেশি থাকুক এটা হলো আলুসোনাল জামাতের নীতিমালা এই জন্য আলুসোনাল জামাত কাউকে কাফের বানায় না কাউকে মুসলিম দাবি করলে তার ঠেলে বাইর করে দেয় না কে দাবি করলে বা থাকো তুমি তবে তার কর্মকাণ্ডকে কুফরি বলে যে তার কাজকে কুপুরি বলতে হবে তার কাজকে সেরেক বলতে হবে যে তাকে মোসিক বলবো না বা তাকে কাঁপের বলবো না এটা আলুসোন জামাতের নীতিমালা এই জন্য যুগে যুগে সালাফেরা অধিকাংশ যমুর সালাপেরা শিয়াদেরকে কাফের ঘোষণা দেন জামাতের সাথে পড়তে যে দুই রেখাত বা তিন তবে সে কিভাবে পরবর্তী নামা সম্পন্ন করবে সুরা ফাতে বা অন্য সুরা মিলনের গুরুত্ব দিয়ে এখানে দুইটা পদ্ধতি একটা পদ্ধতি হলো আপনি যে কয় রাখাত পাইলেন চারি রেখার নামাজ আপনি তিন রেখাত ধরবেন আপনি তিন রেখাত পাইছেন মানে প্রথম রাখাত পাইছেন দ্বিতীয় রেখাত পাইছেন তৃতীয় রেখাত পাইছেন তাহলে আপনার বাকি আছে চতুর্থ আকার আপনি চতুর্থ রেখাতে উঠে শুধুমাত্র সুরা পাতে সুরা পাতে পড়ে আপনি চতুর্থ রাখা শেষ করবে। এটা হলো জমের অভিমত্যত না সবগুলো এইভাবে হবে আচ্ছা একজন লোক আগে মুসলিম ছিল এখন শিয়া তাহলে কি এখন তার বাবার সম্পত্তি পাবে আকেইদার কারণে ভিন্নতা হইলে এখানে তার সম্পত্তি পাবে মানে শিয়া হইলেও সে পাবে কিন্তু যদি কুফরির দিকে চলে যায় মানে যদি আপনার অমুসলিম হয়ে যায় হিন্দু হয়ে যায় বৌদ্ধ হয়ে যায় খ্রিস্টান হয়ে যায় মর্তাত হয়ে যায় তাহলে সম্পদটি পাবে না একটু আগে আমরা যে নীতিমালা বলছি যে শিয়াদেরকে আমরা কুফরি বলবো তাদেরকে বা তার কায় বা তেলা বলবো কিন্তু কুফরি বলবো না কাপের বলবো না যদি কাপের না হয় তাহলে সে সম্পদ পাবে কিন্তু যখন কাঁপের হয়ে যাবে বাবা মুসলিম সন্তান কাঁপের তখন পাবে না আর আরেকটা বিষয় হলো মানে মুসলিমের সন্তান মরতাদ হয়ে গেলে কাঁপের হয়ে গেলে ধর্মের ভিন্নতার কারণে সম্পদ পাবে না কিন্তু অন্য ধর্মের মানুষ যদি ধর্মের ভিন্নতা হয় তাহলে সম্পদ পাবে মানে এটা ইসলামী রাষ্ট্রের নীতিমালা থাকবে যেমন ধরেন হিন্দুর ছেলে বৌদ্ধ হয়ে গেছে বৌদ্ধ ছেলে খ্রিস্টান হয়ে গেছে মানে ইসলাম ছাড়া পৃথিবীতে বাকি যত ধর্ম আছে এগুলো সব একটা আর ইসলাম একটা এজন্য ভিন্নতার কারণে তাদের ওয়ারিসের ভিন্নতা হবে হবেনা ইসলামের সাথে অন্য কোনতার ভিন্নতা হইলে তখন ভিন্ন হয়ে যাবে ওয়ারিস ভাবে না আজানের আগে সালাম বলা যাবে কি না কোন অবস্থায় বলা যাবে না বললে এটা বেদাত হবে অবশ্যই গুনা হবে কারণ কারণ হলো নবী সাল আজানের আগে কখনো অর্থাৎ নবী সাল্লা সাল্লামের সময়ে নবী সাল্লামের তিনজন মুআন ছিলেন একজন মুআন কিন্তু কখনো আসল্লা সাল্লাম আলাইকে ইয়া রসুল্লাহ বলে আজান শুরু করতেন না নবী সাল্লাহ সাল্লামের নির্দেশ হলো যখন তোমরা সোম্মা সল্লো আলাইয়া এরপরে নবীন বলছেন যে আজান শেষ হবে তারপরে আমার উপরে দরপ পড়ো অর্থাৎ আজানটা শেষ হলেই তারপরে আল্লাহমসালদর তারপর আজানের দোয়া পড়বে তাহলে নবী সাল্লাহ সাল্লামের শিখানো হইলো আজান শেষ হইলে দরুদ ওগুলো তো ঠিক আছে ওগুলো নবী সালাম আলাদা করে দিচ্ছেন বলে দিচ্ছেন মানে আমরা বলতেছি দরুটটার কথা এটা হলো আজান শেষ হওয়ার পরে আজান আগে না আর যদি কেউ নিজের থেকে বানাই নে যে না এতক্ষণ ধৈর্য ধরে বসে থাকতে পারবো না আমি কখন আজান শেষ হইব তখন দরুদ পড়বো আমি নবীর আশেখ আমি এতক্ষণ বসে থাকতে পারবো না আমি আগেই পড়বো আবার কেউ কেউ বলে যে মিয়া কার আমি সবসময় উদাহরণ দিই যে আপনি আত্মাহিয়াতুর মধ্যে যখন বসছেন বৈঠকের মধ্যে সেখানেও তো তোর পর সালাম দেন দেন না এখন আমি আত্মাহিয়াতুর মধ্যে বসছি বসে পড়লাম আত্মা হিয়াত এরপরে কিন্তু নবিসামকে সালাম আসসালামাক এখন আমি যদি বলি যে আমার নবীরে সালাম দিব আবার বসে বসে কত বড় বেয়াদি নবীরে সালাম দিতে দাঁড়ায় দাঁড়াই এখন এখানে আত্মাইয়া মধ্যে তো দাঁড়ানোর সুযোগ নেই বসে বসে না আমি যদি বলি যে না এটা তো বেয়াদবি হয়ে যাচ্ছে বাস আমি আত্মাইয়া মধ্যে দাঁড়ায় গেলাম দাঁড়ায় সালাম দিল্লা আলাইকা ইউহান রহমতুল্লাহি বারাকাত এরপরে আবার বসে গেলাম আসসালাম আলী আবার বসলাম আল্লাহাম তাহলে বসলাম উঠলাম বসলাম উঠলাম আর তাই মধ্যে নামাজ হবে যদি বলি মিয়া কারা আমার নবীরে মহবত করছি নবীর সামনে দাঁড়াইছি আমি এমনি দাঁড়াইছি রাখি আমার নবীরে দ্বারাই সালাম নবীরে সম্মান করতে যায় যে ইমানে বাতিল হয়ে যায় এ খবর অনেকে থাকে না খালি নামাজ না নবীরে যদি সম্মান আল্লাহ যেভাবে শিখেছেন নবীর শিখেছেন সাহাবিরা যেভাবে করছেন এর ব্যতিক্রম সম্মান জানালে ইমানও চলে যায় আমাদের দেশে এমন পাগল আছে কয় নবীরে মহব্বত করি আল্লাহ আরে জাহান নামেও দেয় তাও আমি খুশি কত বড় জঘন্য কথা এরকম আশা করছিল বাংলাদেশে আছে কয় নবীরে মহব্বত করি আল্লাহজনী জাহান নামেও দেয় তাহলে বলে খুশি নবীরে মহব্বত নিজের মন মতো ইচ্ছা মতো করলে তো জাহান নামে যাবো লাগবেই এ এজন্য আজানের আগে এই সালাম এগুলো বলা বেড়াব আচ্ছা তারপর একবার লিখছেন এই প্রশ্নটা আপনার ব্যক্তিগত ভাবে আলোচনা করে নিবেন এই হাদিস সর্বসম্মতভাবে ভাবে দুর্বল হাদিস সুতরাং এটা বিশ্বাস করা যাবে না এমনে আব্বা আমার বজিলতের কত আয়াত কত হাদিস এত আয়াত হাদিস ফেকতে যাওয়ার দরকার টা কি ইউজ না করায় ভালো ওইটা হলো তাদের জন্য যারা একেবারে গণনা করতে পারেন না মানে কষ্ট হয় মনে রাখতে পারে না হিসাব রাখতে পারে না না। না যায়। এরকম পরিস্থিতি হলে তাদের জন্য গণনার মেশিন তারপরে ওই যে হাতে গনার যে তসবিদানা এগুলো ব্যবহার তাদের জন্য চাইছে এজন্য জন্য মক্কামদিন এগুলোর বিক্রি নিষিদ্ধ করে না অনেকে প্রশ্ন করে যে হজে গেলে এগুলো বিক্রি করে কেন তার না এটাই উত্তম তবে তসবেদানা ব্যবহার করাটা জায়গা এটা ভেদাত না এটা গুণানা এই জন্য এটা বিক্রির অনুমতি দেওয়া হয়েছে তবে অনুমতি দেওয়া হয়েছে মানে যে শুধু ওইটা গুনতে হবে তা না জি আলহামদুলিল্লাহ এটা তো এক কথায় দুই কথায় বুঝে আসবে না এটা বুঝতে হইলে লম্বা আলোচনা দরকার তবে সংক্ষিপ্ত কথা হইল যে আল্লাহর জিকিরটা বুঝতে হবে জিকির মানে জিকিরটা অনেক ব্যাপক কোরআন একমটা জিকির তাহলে কোরআন এক তালাওয়াত করেন এটা আল্লাহর জিকির হচ্ছে আমরা তখন কোরআন একাডেম এর এখানে তাপসির করছি তাপসির শুনছি আল্লাহর জিকির করছি তারপর কোরআনের যত আমল সবগুলোই আল্লাহর জিকির তারপরে আপনার সলাদ আল্লাহর জিকির যত বেশি সলাদ আদাই করবেন আল্লাহর জিকির সলাদ খালি জিকির না জিকিরের বা আল্লাহ আকবার সর্বোচ্চ সবচেয়ে বড় জিকির আল্লাহর জিকির এজন্য জন্য সলাদ এটা আল্লাহর জিকির তারপরে জিকির যেগুলো লফ্জি জিকির মানে মৌখিক জিকির এগুলো কয়েকটা ভাগে বিভক্ত এগুলো নবী সাল্লা ইসলাম জিকির আল্লাহর একটা এবাদত এমন কোন আবাদত নাই যে আবাদত নবী একবার হাতে কলমে বাস্তবে নবী সাল শিখাই গেছেন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এটাও নবীরা শিখাই গেছেন এটা একটা জিকির হইল ফরজ চলাতের পরে প্রত্যেক ফরজ চলাতের পরে নবী সর সালাম কিছু জিকির শিখাই দিচ্ছেন পাঁচ রক্ত ফরচ চলাতের পরে আর একটা জিকির হইল সকাল সন্ধ্যায় সকালের টা পচরের পরে সূর্য ওঠার আগে সন্ধ্যারটা আসরের পরে সূর্য ডুবার আগে এগুলো সকাল সন্ধ্যার জিকি আরেকটা জিকে শিখেছেন ঘুমানোর সময় তখন কতগুলো কতগুলো কি শিখেছেন এগুলো হলো সময়ের সাথে স্থানের সাথে বিভিন্ন জায়গার সাথে সম্পৃক্ত মসজিদে ঢুকার সময় বের হওয়ার সময় গাড়িতে উঠার সময় গাড়ি থেকে নামার সময় তারপরে আপনার সফরে বের হইতেছেন তারপরে ঘরে ঢুকতেছেন ঘর থেকে বের হইতেছেন বিভিন্ন জায়গার সাথে বাথরুমে ঢুকতেছেন বাথরুম থেকে এগুলো আল্লাহর জিকির আর কিছু জিকির হইল নির্দিষ্ট নাই অনির্দিষ্ট এগুলো হাঁটতে চলতে ফিরতে চব্বিশ ঘন্টা সময় আমার আপনার জবান থেকে জিকির বের হতে থাকে এগুলোই হইল আল্লাহর জিকির এর বাইরে আমাদের দেশে যে পদ্ধতি জিকির হয় যেমন বাতি বন্ধ করে দিয়ে একজনের নেতৃত্বে একজন এখানে লিডার ইমাম একজনের নেতৃত্বে বাকিরা এখানে জিকির করে জামাতবদ্ধ জিকির এটাকে বলা হয় জামাতবদ্ধ জামাত নামাজের নেতৃত্বে সবাই পড়ে নেতৃত্বে বাকিরা জিকির করতেছে প্রথম কথা হল জামাতবদ্ধ জিকির করা এটা বেদাত কারণ যেটা জামাতে নামাজ যেমন আমরা এশার নামাজ পড়বো এখন কয়া চারের পড়বো তো জামাতে তারপরও পড়বো কয় আকার দুই রেখাতে আচ্ছা যদি বলি যে শোনেন ভাইয়েরা আপনারা যারা আছেন তারা প্রতিদিন যে দূর একা আছে এই দূর একা আমরা জামাতে পারি একজন উঠি বলেন যে না ভিতরেও জামাতে পড়েন আজকে আপনি এত কষ্ট করে আসেন আজকে একা একা ভোট মুখেন জামাতে ভোটলে বেশি স্বভাব না কি বলেন স্বভাব বেশি না আপনি বেশি উপজেলতের জন্য জামাতে পড়ছেন নামাজে হবে না কারণ এটা হলো জামাতবদ্ধ এ বাদত না যেটা জামাতবদ্ধ এ বাদত ওটা জামাতবদ্ধ যেটা জামাতবদ্ধ এবারত না সেটার জামাতবদ্ধ মানালে ওটা এ বাদতে হবে না বাতিল জিকির আল্লাহ না এটা দিয়ে একাকিবাদক এটা যখন আপনি জামাতবদ্ধ করবেন আপনার টোটালি বাতিল এটা জামাতবদ্ধ না এটা একাকি এ বাদত কোন জিকির জামাতবদ্ধ নাই শুধু জামাত নামাজ গুলো ছাড়া ফর্জিয়ত ছাড়া বাকি সব এ বাদক যেগুলো একাকে সেগুলো একাকে আচ্ছা একটা হলো জামাত বদ্ধ একজনের নেতৃত্ব। দ্বিতীয় হলো বিভিন্ন কলা কৌশল কলা কৌশল বুঝছেনের মধ্যে আছে আপনি চক্ষু বন্ধ করবেন লা লাদিকে টান দিবেন ইলাহা বলে এই দিকে আসবেন ইল্লাহ বলে এই দিকে ধাক্কা দিবেন কলা কৌশল আছে বলে ধাক্কা দিবেন আপনার কলপ সব একবারে পরিষ্কার হয়ে সাদা দবধবে হয়ে যাবে কারণ ময়লা জমে আছে এগুলো সব ধাক্কা না দিলে যাবে না ভালো করে বসতে হবে ঘরে দিবেন এই যে কলা কৌশল গুলা এই কলা কৌশল করতেন কিনা যদি না করেন তাহলে এটাও বাতিল এই কলা কৌশল কিছু মানুষের বানানো আবিষ্কার তারা নিজেরা আবিষ্কার করছে নিজেরা ভালো মনে করে করে করছে এটা আরেকটা বেদাত আরেকটা গুণাহের কাজ তারপরে কথা হইলো লা হইল আল্লাহ লাহটা বাক্য এটা আল্লাহ এটা আপনি চলতে ফিরতে হাঁটতে সবসময় আপনি একা একা হাঁটতেছেন একা একা বলতে থাকেন একা একা চলতেছেন বলতে থাকেন এটা আল্লাহ জিকির এটা আবার বাঙ্গা যাবে না ভেঙ্গে ভেঙ্গে টুকরা করা যাবে না একসময় আমাদের দেশের মানুষগুলো এত মানে আলম বলতেন অনেকে এতটুকু বলতে পারতো না দেখলেন বাচ্চারা যখন আপনি সুরাল পা শিখাইবেন যদি কোন আলহামদুলিল্লাহ আলামিন। দেখবেন তিন বছরের একটা চেদুর বলতে পারে না তখন তারা কি করবেন বাবা বলো আলহামদু আলহামদু আলহামদু প্রথমে তার মুখস্থ হয়েছে তারপরে বলো আবার বলো আলহামদুলিল্লাহ আল্লাহ এভাবে পড়া না। করলামাই কেরাম কি করতেন যে এত মূর্খ ছিল আমাদের এখানে কারণ এখান তো হিন্দু আনী বিজাতীয় কালচার এত ব্যাপক বিস্তার লাভ করছিল তখন উল্লামাই কেরাম শিখেতে কষ্ট হয়ে তখন সবাই বলতে শিখাইতেন এটা ছিল আমায় তালিমের উদ্দেশ্যে জিকির করাইতেন না তালিম দিতেন শিখাইতেন কালেমা শিখাইতেন যে ইলাহা অর্ধক করি ইল্লাল্লাহ অধ্য দুটারে মিলে শিখাইতেন্লা ইল্লা জিকির শুরু করছে কেউ আল্লাহ আল্লাহর জিকির শুরু করছে এইভাবে ভাঙ্গি ভাঙ্গি জিকির আবার এটারে বিভিন্ন তরিকার বাঘ ভাগ আছে মানে আবার সময় অনেক হয়ে যাচ্ছে মূল কথা হলো মানে এটার আপনার প্রমোশন যত কমে দায়িত্ব তো প্রথম লেকচার যখন থাকে তখন তাকে প্রতি সপ্তাহে ক্লাস নিতে হয় আপনার ষোলোটা অ্যাসিস্টেন্ট প্রফেসর হলে ষাটটা কমে যায় আবার বারোটা সপ্তাহে আরো কমে যায় আপনি মারাফতের ক্লাসে মানে ওই সুফিবাদের তরিকে মারাফতের ক্লাসে ভর্তি হয়েছে প্রথম আপনি ক্লাস ওয়ান শুরু করছেন আপনি এখন ল্যাকসার আপনি জিকির করবেন সপ্তাহ আচ্ছা কিছুদিন পরে আপনি প্রমোশন হয়ে গেছে আপনি দরকার নাই এবার কই এল্ল ইটা হলো আপনার মারা পথের জিকির এবার কদিন পরে আরো প্রমোশন হয়ে এবার কি কিসে উঠতেন উঠতেন এবার ইল্লাবাদ আরো অধ্য করিবেন ইটা হল তৃতীয় স্তর এবার আপনি মানে কিসে গেছে আল্লাহরে কাটি দু টুকরা করবেন এবার করবেন হু হা হু হা হু হা হু হার শুনছেন না বাংলাদেশে আছে এত দুর্ভাগ্য যে এই দেশে হু হাও শুনতে হয়েছে বাংলাদেশের মানুষ এখানে শুনে মানে আল্লাহর প্রথম অংশ কাটি শেষের অংশ খালি হু আল্লাহ হু আছে না খালি হু হা এখন উনি হাকি কত পৌঁছে গেছে কিছুদিন পরে আরো প্রমোশন হাকি কত উঠে গেছে হাকি কতের উপরে বুঝেননি হ্যাঁ হাকি কতের উপরে মানে আল্লাহ তার ভিতরে ঢুকে গেছে সে আল্লাহর ভিতরে ঢুকে গেছে না আবার কয় আনাল হক আনাল্লক আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ সে এত এমন জায়গায় উঠে গেছে না বলে তাদেরকে আমাদের দেশের অনেক ওলা আল্লাহ দাবি করতে হে বলে ওলি হয়ে গেছে ওই দেখেন আল্লাহ দাবি করে মনসুর আল্লাহ আল্লাহ হয়ে গেছে নাওজুবিল্লা আল্লাহ দাবি করে আল্লাহ রি হয়ে কেবনে সে শয়তান হতে পারে এবলিস হতে পারে আল্লাহ দাবি করে আল্লাহ দাবি করে আল্লাহ রি হয়ে এইজন্য মানে এই জন্য মানে মানে আপনার প্রমোশনের জিকির এইগুলো নবী সালামের সাহাবাই কেন বছর ধরে বলতেছি যে যদি নবী সাল সাল্লাম সাহাবাই কেরাম এরকম জিকির গুলো করেন তা আপনারা ওই হাদিস গুলো পেশ করেন বলে যে দেখো যে বখারিতে আসছে মুসলিমে আসছে বা মুসাম না ইবনে আবি সাহেব আপনি যে হাদিসের কিতাব পছন্দ করেন এখন আবার আমাদের বাংলাদেশের একজন সনাম দণ্ডীর সাহেব তিনি আবার এটা জবাব দিচ্ছেন আমার ওই আলোচনাগুলো গুলার জবাব দিয়ে একটা বিডিও বের করছেন তো ওই বিডিওর মধ্যে উনি বলছেন যে আমি বলছি যে আল্লাহ রসুল করছেন সাহবাই কোন দলিল প্রমাণ থাকলে আল্লাহ রসুল করছেন এরকম জিকির করতেন তো তিনি জবাব দিচ্ছেন কি যে এটা তো আমরা সন্ন্যত বলি না আমরা বলি জায়জ যদি আল্লাহ রসুল করতেন সাহাবিরা করতেন এটা সন্ন্যত হয়ে যেত তারা করার না বলে এটা সন্ন্যত না এটা আচ্ছা ঠিক আছে তাহলে সুন্নতের বাহিরে জায়েজ বানানোর অধিকার পাইলেন কোথায় আপনি আর একটা সুন্নত বাদ দিয়ে জাহেজের প্রতি এত মহব্বত কেন আপনার একজন মোমিনের মহব্বত থাকবো সুন্নতের আমি আমার প্রতিুলের সাহাবিরা করছেন আমি এমনি করবো এটা বাদক সুন্নত বাদ দিয়ে আমি জাহেজের দিকে যাবো কেন আর জায়েজ বানানোর অধিকার আপনি আমি পাইলাম পুরী হতে হয়তো দলিল লাগে দলিল বাদে জাহেজও হয় না শরীরতে কোনো কিছু যেমন এক হাতে মুসাফা দুই হাতে মুসাফা এক হাতে মুসাফাতে প্রমাণিত এই জন্য সুন্নত দুই হাতে কেন যাইজ হলো একটা হাদিস আছে আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ বলতেছেন আল্লাহ রসুলাম আমাকে তাসাহত শিখাইলেন যেমনি ভাবে আমাদেরকে সুরা শিখাইতেন এবার আমাকে আল্লাহ শিখাই আর যখন তখন আমার ছিল তারোর কিছু শিখাই কোনো বাচ্চারা কোনো ছাত্রে আমরা দুই হাত দিয়ে দৌড়ি এক হাত দিয়ে দৌড়ি আর হাত দিয়ে গায়ে বা দুই হাত রাখি সারি না নবিস তারা দুই হাত দিয়ে দৌড়ে এটা হলো তালিমের জন্য এটা মুসাফা করে নাই নবিসম এটা মুসাফাহার জন্য করেন না এটা তালিমের জন্য করছেন শিক্ষা দিতে গিয়ে করছেন ওখানে আবদুল্লিনা বল আল্লাহ মানে আল্লাহ রসুল শিক্ষা দিচ্ছেন তালিমের সময় এটা মুসাফা করছেন আল্লাহ রা আমার সাথে এখন এই কোন কোনো আহলুল এলাইমেরা বলছেন যেহেতু আবদুল্লাহ মাসুদ আদিলে হাতের দুই হাতের ভিতরে ছিল তাহলে দুই হাত দিয়েও মুসাফা করলে জায়জ হবে কারণ একটা দলিল তো পাওয়া গেছে তাহলে জায়জ হইতে হইল দলিল লাগে এটারও তো দলিল লাগবে না কি আমি একটা বাতাসের উপরে কই এটা জায়েজ তাই বলে কি এটা জাহেজ দেব এই জন্য জায়েজের দলিল লাগে এজন্য আমরা আল্লাহকে ভয় করি সবাই আল্লাহকে ভয় করি নিজের অহংকার ছাড়ে দি আমাদের বড় বড় পিস সাহেবেরা করছেন কেন করছেন তাদের অবস্থার আমাদের অবস্থা এক না আমি একটু আগে বললাম না তারা ইল্লাহ শিখাইছেন ওয়াজ মাহাপিলে কেন শিখাইছেন তালিমের জন্য এই লোকটা আল্লাহ আর আব্বা করতে জানানো আব্বা করতে আল্লাহ কয় আল্লাহ করতে আব্বা কয় এরকম কিছু মানুষ কিচ্ছু জানে না আপনি তার এরকম লোকেরা শিখাইতেছেন তখন তো আপনি ভাঙ্গি ভাঙ্গি ভাঙ্গি ভাঙ্গি ছোট্ট ছোট্ট করে করে শিখাইতে হবে তখনকার ওলা মাইক্রামের মেহনত আমরা তারা ভুল করতে বলবো না করবে কার ওলামাই যারা এই দেশে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে কত দূর দূরান্ত থেকে পালকিতে করে তারপরে গরুর গাড়িতে করে তারা কত কষ্ট করে তারা ব্যবসা করার জন্য করতে আসে এখন যেরকম ওয়াজ মাহবিলের ব্যবসা চলে তারা কেউ এই দেশে ব্যবসা করার জন্য ওয়াজ করতে আসেন না কত কষ্ট স্বীকার করে তারা গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে এসে তারা আমাদের মুরব্বীদেরকে দিন শিখাইছেন ইসলাম শিখাইছেন তারা ভুল করছেন এটা বলবো না আমরা জিকির করার নাই জিকির শিখার নাই কালে মা শিখাইছেন লাহ শিখাইছেন কিন্তু দেখা গেছে পরে আমরা এটাকে দলিল বানাই হয়েছি